আসসালামাইকুম রাতির মধ্যে দেখেন পাঁচটি অক্ষর আছে আপনি শুকর বললে একটা নাকিও পাবেন না খিঞ্জির বললে কয়টা নাকি পাবেন পঞ্চাশ নাকি পেবেন যেমন নামাজ নামাজ নামাজ সারাদিন পইলেন কোন নেবেন না সলাত যখন বলবেন তখন আপনি চল্লিশ নাকি পাবেন সলাতের মধ্যে চারটা অক্ষর আছে না ঠিক এরকম। অসংখ্য ইসলামিক অনেক বিকৃত হয়ে গেছে এজন্য জন্য যে শব্দগুলো আমরা সেগুলো ব্যবহার করবো এজন্য লাহমাল লাহমাল খিঞ্জির লাহমাল খিঞ্জির লাহমাল খিঞ্জির এখন খিঞ্জির পরিচিত হয়ে গেলে সবাই তো খিঞ্জির চিনে